ইবনু উমর রাজাল তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি একদা আমি নিদ্রাবস্থায় ছিলাম তখন স্বপ্নে আমার নিকট এক পেলা দুধ নিয়ে আসা হলো। আমি তা পান করলাম এমনকি আমার মনে হতে লাগলো সে পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হয়ে যাচ্ছে অতপর অবশিষ্টাংশ আমি উমর ইবনুল খত্তাবকে দিলাম সাহাবিগান বললেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি এ স্বপ্নের কি ব্যাখ্যা করেন তিনি জবাবে বললেন তা হলো আল ইলম